সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা কবিরা গুণা কারণ কবিরা গুণা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এর থেকে বিরত থাকার জন্যে কারণ অজান্তে অত বা ইচ্ছায় অনিচ্ছায় কখনো বা জেনেও আমরা কবিরা গুনায় সম্পৃক্ত হয়ে যাচ্ছি আর এর দ্বারা আমাদের আল্লাহ সফান আহুয় আলার সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে সামাজিকতা ধ্বংস হচ্ছে বেচে অধিকার খর্ব হচ্ছে শুধু তাই না আল্লাহ সফুত আলার মাগফেরাত পেয়ে পরকালের জান্নাতের আকাঙ্ক্ষা ধুলিসাত হয়ে যাচ্ছে সুতরাং নিজেদের দুনিয়ার সফলতার জন্য পরকালীন নাজাত আর মুক্তির জন্যে দুনিয়ায় হাসানার জন্য পরকালের হাসানার জন্যে हमें प्रत्येक के जाना उचित कबिरा गुणागुलू एर प्रकृतिगल एर प्रकरणगुलूर आचरणगुलू एर व्यवहारिक वास्तवतागलो जाते हमें सबा मिले कबीरा गुणा के दूरे थकतेब्बल आलमीन उद्योग के कबूल करु और सकल के गुनाहे कबीरा हेफाजत कर हमें सबाई बोली अमीर बंधुगण हमें आज के आलोचना करब एक कबीरा गुणा नहीं तालो एतिमर सम्पद भरा এতি মেরস্পতি জুলুম করা অনাচার করা অস এই পৃথিবীতে আমাদেরকে জন্ম দেন বাবার ঔরস থেকে আর মায়ের কর্ব থেকে এই পৃথিবীতে জন্ম নেয়ার পরে একটি মানুষের জীবনের সবচেয়েতে বড় অহংকার আর প্রাপ্তির বিষয় হলো তার বাবা বট বৃক্ষের মতো কিন্তু যে শিশুটি যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাটি তার বাবাকে হারিয়েছে অথবা তার বাবা বেঁচে নাই শরীয়তের পরিবারে তাকে বলা হয় এতিম কারণ তার মাথার উপরে ছায়া নাই তার মাথার উপরে বট বৃক্ষটা নাই যে তার আশ্রয় হারিয়েছে যে তার মাথার ছাতাটা হারিয়ে ফেলেছে যার বাবা মরে গিয়েছেন তাকে বলা হয় এতিম সর্ত হল সে অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়ে গেলে প্রত্যেক ব্যক্তি নিজের ব্যাপারে নিজে দায়িত্বশীল হয়ে যায় নিজের ব্যাপারে নিজেই কর্তৃত্বময় হয়ে ওঠে অপ্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ে যদি তার বাবাকে হারিয়ে ফেলে তাকে বলা হয় এতিম অথবা বাবা মা জনকেই হারায় তাকেও বলা হয় এতিম মা হারিয়ে ফেললে বাবা তার ভালোবাসার স্নেহ দিয়ে অথবা আরেকজন নারীকে বিয়ে করে মাতৃত্বের স্নেহ মাতৃত্বের শূন্যস্থান পূর্ণ করার চেষ্টা করতে পারে কিন্তু বাবার অবস্থান পূর্ণ হওয়ার নয় আর তাই ইসলামী সেরিয়াতে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যখন বাবাকে হারিয়ে ফেলে তাদেরকে নাম দেয়া হয়েছে এতি। যদিও কোনো কোনো কবি কোনো কোনো কোন কোনো কোনো সমাজবিজ্ঞানী কেবল পিতৃহারা অপ্রাপ্তবয়স্ক সন্তানকেই এতিম বলেননি বরং এতিম ওই ব্যক্তির নাম যে শিক্ষা অর্জন করতে পারেনি যার মধ্যে আদব বা শিষ্টাচারিতা নাই তাকেও বলা হয়েছে এতিম কবি বলছেন লাইসালিয়াতিম ওই ব্যক্তি এতিম নয় যে তার বাবাকে হারিয়েছে ইন্নাম আলিয়াতিমিম বলে আদব জ্ঞান এবং শিষ্টাচারিতায় আদব আর আখলাকে ভদ্রতায় যে এতিম সে সত্যিকারের এতিম তো স্বাভাবিকভাবেই ভদ্রতা শিষ্টাচারিতা জ্ঞান শিক্ষারও ও বাবা বাবার থেকেই বাবা বেঁচে থাকলেই সন্তানটা আচরণে অভ্যাসে ভালো হয় আর যার বাবা নাই দেখবেন স্বাভাবিকভাবেই যে সন্তানটা যে ছেলে অথবা মেয়ে তার বাবার ভালোবাসার শাসন পায়নি সে স্বাভাবিকভাবে ভদ্রতা জানে না তাই কবির কথাটা যেন আসলেই এক সূত্রে গাতা সত্যিকারে টিম তো সেই যে অপ্রাপ্ত বয়স্কে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নিজের বাবাকে হারিয়েছে আর বাবা হারানোর কারণে অনেক ক্ষেত্রেই অনেকের অ্যাক্সেপশন রয়েছে ব্যতিক্রম তো রয়েছেই বোটে কিন্তু অনেক ক্ষেত্রে বাবা হারানোর কারণে অনেক ছেলে মেয়ে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় আদব আর জ্ঞান শিক্ষা রাস্তায় আগাতে পারে না বন্ধুগণ ওই যে অপ্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়েটি যে তার বাবাকে হারালো আশ্রয়ের ঠিকানাটা হারালো মাতার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সম্পদ উপার্জন করে সন্তানকে যে খাওয়ায় ওই বাবাকে যে হারায় তাকে বলে এতিম আর তার প্রতি ভালোবাসা দেখানোটা অতার নির্দেশ তার সাথে ভালো ব্যবহার করাটা রব্যুল আলমিনের আদেশ রসুল সাল্ল তের সুন্না শুধু তাই না মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহতাল আলী হুসাল্লাম প্রসাদ করেছেন যে ব্যক্তি ভালোবাসা সহকারে একজন এতিমের মাথায় হাত বোলায় ওর হাতের নিচে যে কয়টা পশম বা চুল পড়ে রব্বুল আলমিন এতিমের প্রতি ভালোবাসা দেখানোর কারণে তার হাতের নিচে বেশমার চুলের মতো অপরাধ তার ক্ষমা করে দেয় সুতরাং এতিমের প্রতি ভালোবাসা দেখানোটা যেমন সবের তেমন সামাজিকতার তেমন নৈতিকতার দাবি এতিম সমাজের অংশ দুর্ভাগ্যজনক সত্য এতিম বিভিন্নভাবে তার অধিকার থেকে বঞ্চিত হয় আর বিশেষ করে ধনসম্পদ স্থাবর স্থাপর অস্থাবর সম্পত্তি এতিমের যদি হয় তাহলে মা সাহ্লা সবাই তা খেতে থাকে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা কবিরা করা কারণ ওর বাবা যদি বেঁচে থাকতো হয়তো অনেকে ওর সম্পদের দিকে তাকানোর অধিকারও রাখতো না খেয়ে ফেলা তো দূরের কথা ওর আশ্রয়ের স্থল বাবা হারিয়ে ফেলেছে তাই যে সম্পত্তি নিয়ে মাল ভক্ষণ করাকে নিজের পেটে আগুন ভরার নাম নারা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায় তারা নিজের পেটে আগুন ঢুকায় মজার ব্যাপার হল আবহা আনা হুয়া তালা কর আনাল কেরিমে বেবিচার এবং জেনা নিষেধ করেছেন এটাও একটি কবির আগুনা এর থেকে সাবধান করেছেন বিরত থাকতে আদেশ করেছেন শুধু তাই না বলেছেন ও আলাহ তা খারাবু আজার কাছেও না। তার মানে বেবিচার হওয়ার মতো উপলক্ষ প্রক্রিয়া অথবা প্ররোচনার কাছেও যাওয়া যাবে না ঠিক আরেকটি বিষয়ে রব্বুল আলী বলেছেন ওয়ালা তাকরাবু আর তা এতিমের সম্পদ, অন্যায়ভাবে ভক্ষণ করার প্রক্রিয়া অথবা এতিমের মালের কাছেও যেও না তার মানে অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাত করার মতো প্রক্রিয়া প্ররোচনা অথবা পরিস্থিতির সৃষ্টি করো না যদি কেউ করে তার কাছেও তুমি খেতে যেও না অথবা হে সমাজ হে রাষ্ট্র হে দেশ আর জাতি এতিমের মাল খাওয়া হয় এমন পরিস্থিতিতে তৈরি না হয় আগেই গার্ড দাও প্রশ্ন হল আজকে আমাদের সমাজে দেশ আর জাতিতে কি এতিমের অধিকার রয়েছে এতিমের সম্পদ অন্যায়ভাবে যাতে কেউ না খেতে পারে এতিমের মাল অন্যায় ভাবে কেউ যদি গ্রাস না করতে পারে এর জন্যে কি সামাজিক গার্ড রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে অন্যায় পরিস্থিতিকে উসকে দেয়া হচ্ছে হতসরবল আলমিন আদেশ করে বলেছেন ওলাম এতিমের মালের কাছেও যে কাছেও যে ও না এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করার পরিস্থিতি সৃষ্টি হওয়াটা কেউ নিষেধ করেছেন এর থেকেও সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বন্ধুগণ আজকে আমাদের সমাজে অনেকে এতিম রাস্তায় ঘুরে বেড়ায় হয়তো তার বাবা অডিল সম্পত্তির অধিকারী ছিল বাবার অনেক সম্পদ ছিল কিন্তু সে আজ ভবগুরে কেউ থাকে পাত্তা দেয় না মূল্য দেয় না অন্যায়ভাবে তার সম্পত্তি একজনে ভক্ষণ করে খাচ্ছে আর সে ভিক্ষুখের ভেসে ঘুরে বেড়াচ্ছে হয়তোবা এমন রয়েছে পরিস্থিতি এতেই তার সম্পদ অন্যায়ভাবে নেওয়া হয়ে গিয়েছে হয়তোবা একটু প্রাপ্তবয়স্ক হয়েছে নিজের সম্পদ পাওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে আইন এর এত লম্বা রাস্তা বিচারের রাস্তাটা এত দীর্ঘ যে হাঁটতে হাঁটতে চলতে চলতে ক্লান্ত হয়ে যাচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে ওর অধিকার কবে ফিরে পাবে কেউ জানে বিচারের এই দীর্ঘ সূত্রিতা সুযোগ ব্যবহার করে দুষ্ট লোকজন এতিমের মাল খাচ্ছে যদি রাষ্ট্র সমাজ আর জাতি এতিমের মাল ভক্ষণ করার এই দীর্ঘ প্রসেসকে উদ্বুদ্ধ না করত অন্তত এতিমদের সম্পদ ভক্ষণ করার বিষয়াশয়গুলোকে অতি স্বল্প সময়ে সমাধানের চেষ্টা করতো তাহলে অবশ্যই অনেক এতিমের মাল হেফাজত কিন্তু আজকে কিটা করা হচ্ছে অন্তত যারা রাষ্ট্রের দেশ আর জাতির পরিচালক হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের উচিত অন্তত এতিমের সম্পদ সংক্রান্ত মামলাগুলোকে অতিদ্রুত সমাধানের ব্যবস্থা করা কিন্তু আজকেই তা হচ্ছে বন্ধুগণ আমাদের প্রত্যেককে আজ দায়িত্ব নিতে হবে কারণ এতিমের মাল ভক্ষণ করা যেমন কবিরাগুনা এই মাল ভক্ষণ করার পরিস্থিতি সৃষ্টি করা অথবা কোনোভাবে এর পৃষ্ঠপোষকতা করাটাও কবি লাগবে না এর থেকে সবাইকে সতর্ক হতে হবে রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ এতিমের মাল ভক্ষণ এতিমের প্রতি অবিচার এই সংক্রান্ত স্বাভাবিকভাবে আরও কিছু বিষয় আমরা আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 হাফিজ এব বিনার হুসেদ শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপন কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় পরিস্থিতি অথবা উপলক্ষ অথবা একে ইন্ধন যুগনট হারাম সব আলমী নিষেধ করেছে মালের কাছেও জেওয়া কিন্তু আজকে ভাবে। আমাদের মাঝে যে সকল পরিবেশ আর পরিস্থিতি অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাত করার পক্ষে এর আমাদের পেরিয়ে আসতে হয় বন্ধুগণ যদি আমরা বলি কিভাবে এতিমের মাল ভক্ষণ করা হচ্ছে এতিমকে কিভাবে সম্পদ থেকে মাহরুম করা হচ্ছে তাহলে এর প্রথম সবচেয়ে প্রথম একটি পরিস্থিতি আলোচনা হওয়া উচিত আর তা হল বয়স্ক ছেলে মেয়ে যখন দাদার জীবদ্দশায় এতিম হয় দাদির জীবদ্দশায় এতিম হয় অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলেবে তাদের দাদা দাদির জীবদ্দশায় যখন এতিম হয়ে যায় ব্যাপকভাবে একটি কথা প্রচলিত ইসলামের নামে এই কথাটাকে বলা হয় যে তারা ফৌদ হয়ে যায় যে তারা দাদার সম্পত্তির কোনো অংশই আর পায় না কারণ দাদা জীবিত রয়েছে বাবা মরে গিয়েছে সে এতিম সে আর সম্পদ পাবে কোথায় তখন চাচারা দূর দূর করে বের করে দেয় ফুফুরা বের করে দেয় অনেক দাদা দাদিরাও বের করে দেয় এর দ্বারা এতিম এর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ হয় কারণ ও প্রাপ্ত বয়স্ক সন্তানের দাদা জীবিত অবস্থায় এতিম হলে ওই সন্তানদেরকে নির্দিষ্ট অংশ নাম ধরে বলেননি তাদের প্রতি দাদার অনুগ্রহ বেশি হওয়ার জন্যে কারণ আল্লাহ সুফান নির্ধারিত অংশ দিয়েছেন বাবার সম্পত্তিতে সন্তানের কিন্তু দাদার সম্পত্তিতে অংশটাকে নির্ধারণ করে দেননি যাতে করে সন্তান অপ্রাপ্তবয়স্ক দাদার সম্পত্তিতে বেশি অংশ পেতে পারে মাহরুম না হয়ে যায় অথচ দুর্ভাগ্য আমরা উল্টু ব্যাখ্যা করছি আমরা বলছি যেহেতু মীরাসের আয়াতেরব্বল আলামী নির্ধারিত করে অংশ দেন নাই তাই তারা ফৌত না নির্ধারিত আয়াত নাজিল হওয়ার আগে প্রথম তারা আদেশ করেছিলেন অসিয় করাটা প্রত্যেকের জন্য কর্তব্য মৃত্যুর আগে কে কতটুকু সম্পত্তি পাবে কিন্তু রব্বুল আলমিন নির্ধারিত অংশ নির্দিষ্ট রক্ত সম্পর্কীয়দের নামে বলে মৃত পুত্রের সন্তান অর্থাৎ দাদার জীবদ্দশায় নাতিদের সম্পত্তিতে অংশ না দিয়ে ওই নাতিদের জন্যে ওসিয়ত করাটা ও আজীব রেখেছেন এবং ওসিয়ত দাদা তার পিতৃহারা এতিমদের জন্যে তার টোটাল সম্পত্তির ওয়ান থার্ড পর্যন্ত করতে পারেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য অনেকে হয়তো করেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক দাদারা সম্পত্তি থেকে মাহরুম করেন আর এতিমরা ঘুরে ঘুরে ভেবে বেড়ায় রাস্তায় অসহায় হয়ে ভব হয়ে যায় কোথাও তার ঠিকানা থাকে না যে না রাখা উচিত যে সকল দাদারা দাদিরা এতিমদেরকে ওয়াজিব হিসেবে অসিয়ত না করেন রসুল সাল্লাহ তালসম ইরসাদ করেছেন বর্ণনা করেছেন কোনো ব্যক্তি সত্তর বছর পর্যন্ত নামাজ রুজাহজ জাকাত করল কিন্তু মৃত্যুর আগে তার সম্পত্তি অদাস ভাঙন আওতলার বলে দেয় বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করল না হতে পারে আল্লাহ তাকে জান্নাত দেবেন না অপর দিকে একটি মানুষ সত্তর বছর পর্যন্ত নামাজ রোজা করেনি। কিন্তু নিজের সম্পত্তি অদাস ভান আওতলার বলে যা, বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে গিয়েছে হতে পারে রব্বুর আলম তাকে জান্নাত দিয়ে দেবে। সুতরাং বৃদ্ধ আর বিদ্যা জাহান্নে যেতে চান না জান্নাতে যেতে চান এতিমের মাল অন্যায় ভাবে কারণ দাদার সম্পত্তিতে ওই মৃত বাবারীদের দাদা দাদীদের দ্বারা এতিম নাতিরা অসহায় হচ্ছে সম্পদ অন্যায়ভাবে অন্যায় ভাবে খেয়ে ফেলছে আল্লাহ থেকে হেফাজত করুন আমি দ্বিতীয় আরেকটি প্রক্রিয়ায় এতিমরা নিজেদের অধিকার থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হয় তাদের সম্পদন্যায়ভাবে খেয়ে ফেলে উদাহরণত চাচা চাচা ফুফুরা খেয়ে ফেলে হয়তো বাবা ইন্তেকাল করেছে দাদার থেকে বাবা ও সম্পত্তি পেয়েছে দাদা বেছে নেই বাবার জীবদ্দশাই তার দাদা ইন্তেকাল করেছে কিন্তু এতিম এটিমনাবালক শিশু বেঁচে রয়েছে তার চাচারা ফুফুরা বাবা হারিয়ে ফেলেছে ওই চাচার ফুফুরা ওই এতিম সন্তানটার অংশ দেয় না সম্পত্তি দেয় না বরং দূর দূর করে তাড়িয়ে দেয় মাঝে মাঝে ভাবতে অবাক লাগে কষ্ট এবং দুর্ভাগ্য লাগে যে নিজে একটি সম্পত্তি দখল করে নিজের অন্যায়ভাবে মালিকানা দাবি করে যদি কেউ মামলা টুকে দিতে পারে তাহলে তার দখলেই থাকলো কবে যে মামলা শেষ হবে নিষেধ করেছেন অন্যায় অন্যায়ভাবে। বিচারকের কাছে মামলা টুকে দিয়ে দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে সম্পদ ভক্ষণ করবা এটা হারাম অনেক এতিমের সম্পদ এমনিভাবে দীর্ঘসূত্রিতার আশ্রয়ে এতিম অসহায় তার সম্পদ খাওয়া হচ্ছে আর মাঝখান দিয়ে দুষ্টরা পেট ভরার চেষ্টা করছে কিন্তু তারা অন্যায়ভাবে এতিমের সম্পদ এমনিভাবে বিচারের তার সুযুগে অথবা চাচার মামু আর দাদার খালু হয়ে বিভিন্নভাবে ভক্ষণ তারা কি ভালো অবশ্যই না কারণ এতিমের পর্যন্ত পৌঁছে যায় অবলাস এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণকে কবিরা গুণা বলেছেন তবে প্রসঙ্গত আমরা অনেকেই বলতে পারি তাহলে এতিমের মাল ভক্ষণ করা যাবে না হারাম কিন্তু যদি বাধ্য হয়ে কোনো চাচা কোনো মামু কোনো দাদা কোনো খালু কোনো ফুফা ফুফু এতিমের সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে হয় অথবা আত্মীয়তার সম্পর্ক নেই অথচ একজন এতিম তার সম্পদ নিয়ে আশ্রয় নিয়েছে আশ্রয় দিলাম সবের কাজ হিসেবে এতিমের এই সম্পদটাকে কি নাড়াচাড়া করা যাবে না এতিমের এই সম্পদটাকে কি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে তার সম্পদ বৃদ্ধির চেষ্টা করে ব্যবসা বাণিজ্য করে তার হালের জমি চাষ করে করা যাবে না হ্যাঁ শরীয়ত অনুমোদন করে কিন্তু রব্বুল আরমিন বলেছেন প্রথমত ইল্লা মিল্লাতি হি আহসান এতিমের মাল যদি দাদা হিসেবে সংরক্ষণ করতে হয় চাচার ফুফা হিসেবে লালন পালন করে এতিমের মাল রক্ষণাবেক্ষণ করতে হয় অথবা মামুয়ার নানা হিসেবে ও যদি এতিমের সম্পদ এতিমের সম্পদের ব্যবসা বাণিজ্য অথবা প্রতিষ্ঠান চালাতে হয় আল্লাহ বলছেন অবশ্যই ইল্লা বিল্লতি হি আহসান উত্তম পন্তায় করতে হবে আল্লাহ আল্লাহানো সব কিছু জানেন আল্লামুল তাই আল্লাহ আসুফানোর আহন আলী করিমে সুন্দর করে আরেকটি বিষয় বলে দিয়েছেন এতিমের মাল রক্ষণাবেক্ষণ করতে গিয়ে সংরক্ষণ করতে গিয়ে এমিলের এতিমের প্রতিষ্ঠান চালাতে গিয়ে এতিমের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হয়তো অনেকেই নিজের মালের সাথে এতিমের মাল মিলিয়ে ফেলবে আল্লাহ তার নিজেই নিষেধ করেছেন তোমার মালের সাথে এতিমের মাল মিলায় মিশাইয়া ফেলো না আলাদা আলাদা রেখে হিসাব ঠিকঠিক মতো করো তৃতীয় আরেকটি বিষয় রব্বুল আলমিন বলেছেন কারণ আমরা আমাদের মধ্যে মানুষ তো আর শয়তান বারবার প্ররোচনা দেয় ধোঁকা দেয় শয়তানের প্ররোচনা আর ধোঁকায় অনেকেই হয়তো বলবে আমি তার মাল সংরক্ষণ করছি আমি তার মাল হেফাজত করছি আমি তার ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি আমি তার কৃষি জমিতে চাষ করছি সুতরাং পারিশ্রমিক এই সার্ভিস চার্জ এই এই হলো এই কাজের পারিশ্রমিক এমনিভাবে বিভিন্নভাবে বলতে চাইবে তারপরে বলবে এতিম আমার সাথে খায় আমিও তার সাথে খাই তবু লিম বলছেন অবশ্যই এই ক্ষেত্রেও ইনসাফ রক্ষা করতে হবে এতিমের মাল বলে অতি দ্রুত খাবা বেশি করে খাবা বিভিন্নভাবে চার্জ দাবি করবা না বলেছেন না দ্রুত খেও না মাল বেশি বেশি খাবা যে এতিম বড় হয়ে যাচ্ছে ও নিয়ে যাবে ও বড় হওয়ার আগে খেয়ে লই না এতিম সমঝদার হওয়ার আগে তার সম্পদ সার্ভিস চার্জের নামে বেশি কেটে নাকি না ইনসাফ করতে হবে ইনসাফ एम जो अने प्रश्न करी रब्बुल आलमीन सब दिक बंद दिले एतिमरे एतिमर माल दिए तुम जाओ जाओगा रब्बुल ना करो ना बरम एतिमेर माले रक्षा करो जी अप्राप्त वयस्क हाथ दिए दिना सम्पदा दियो ना बर रखो आर्स मालिक अब्ला के भय कर पेटे आगुन भरा निजेके रक्षा करो নিজের জান্নাতে যাওয়ার রাস্তাকে ক্লিয়ার রাখো জাহান নামে যাওয়ার আগেই জাহান্নামের অধিবাসী হয়ে যেও না বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে এতিম নামক অসহায় বয়স্ক ওই সন্তানের সম্পত্তির সংরক্ষণে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই কোনোভাবে এতিমের মাল কেউ যাতে না খাই সামাজিকভাবে এমন ওয়াদাবদ্ধ হয়ে উঠি কারণ এতিমের মাল খাওয়া হলো কবিরাগুনাথ দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুন পেটে ঢুকানো আল্লাহ সফু আলা আমাদের সকলকে এতিমের সাথে ভালো ব্যবহারের তৌফিক দিন এতিমের সম্পদ ভক্ষণ করা এতিমের প্রতি জুলুম করার মতো কবিরাগুনাথকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিনালামালাইকুম বরহম লবরক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 মঙ্গলবার সকাল নেশলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম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 देखुन देख अर्धांगी नातिनी प्रति रविवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल है